আলহামদুলিল্লাহ রবি সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম রহমতুল দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাজি শরীফ থেকে সহিমুস امام এবং হাজির থেকে কিতাবুল রাকায়েক। মানুষের মনকে আখরাত মুখী করার হাদিসগুলোর আলোচনা আমাদের অব্যাহত আছে আজকের যে হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে বলেছেন কালা রসুল্লাহ এই হাজি সে রসুল্লাহ সাল্লামের সাদ করলেন আল্লাহর কসম দুনিয়াটার আখেরাতে তুলনায় দুনিয়ার নাজনিয়ামত সম্পদ সুখ শান্তি আরাম আয়ুষ জিন্দেগি যাপন করার মজা স্বাদ সব কিছু আখরাতে তুলনার চিন্তা করতে গেলে এত কম এত অল্প এত নগণ্য রাভি যিনি বর্ণনাকারী তিনি ইশারা করে বললেন একটা হাতকে ওনার অঙ্গুলকে দেখালেন এই অঙ্গুলিটা নবী করিম সাল্লা দেখিয়েছিলেন একটা আঙ্গুল যদি কেউ সাগরের মধ্যে ডুবিয়ে দেয় এবং অঙ্গুলিটাকে আবার ফেরত নিয়ে আসে কতগুলো পানি ধারণ করবে আঙ্গুলের মধ্যে আর সাগরে কত পানি রয়ে গেছে সাগরে আঙুল ঢুকিয়ে দিয়ে আঙ্গুলটা উঠিয়ে ফেললে কি পরিমাণ পানি আঙ্গুলের সাথে আসলো আর কি পরিমাণ পানি সাগরে থেকে গেল এটা কোনো তুলনা করার মতো জিনিস হলো এতটুকুন কোন তুলনা হতে পারে যে আঙ্গুলে কি পরিমাণ পানি আসে আর সাগরে কত পানি রয়ে গেছে দুনিয়াটা তাই আখেরাতের তুলনায় আখ রাতের তুলনায় দুনিয়া তাই এই দুনিয়ার হায়াত জীবন সামগ্রীগুলো আরাম আয়েসের উপায় উপকরণগুলো আখেরাতের তুলনায় সুখ শান্তি আখেরাতের তুলনায় সাদ মজা কিচ্ছুই তুলনা করা যেতে পারে না জাননাতে যা কিছু আছে কাজেই বুদ্ধিমান ওই লোক যে লোক তার আখরাতের নির্মাণ করছে আরাম এবং আখরাতের ব্যাপারে কোনো কাটছাট করছে না যত পারা যায় সেদিকেই তার মনোযোগ বেশি সেই ব্যক্তি সবচেয়ে বড় কামিয়া ওই কথা হাজি রসুল্লাহাম বলেছেন আল কাই মানু ওয়ামিলা বাদল মাউত ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক সবচেয়ে বড় বুদ্ধিমান যে ব্যক্তি নিজের আকলমান করে তার চাহিদাকে মিটানোর জন্য চিন্তা করে না দমন করার চেষ্টা করে কারণ চাহিদার কোনো শেষ নেই আর ওয়ামিল আলিমা বাদল মাউত মাউতের পরের জিন্দিগির জন্য আমল করতে থাকে আমল করতে থাকে তার আমল ওই দিকেই তার নজর বেশি সেদিকেই তার ফোকাস আর ওই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি আল্লাহর ভরসা করে বসে আছে আর বলে যে আল্লাহ তাহলে একটা করবেন পার করে দিবেন রহম করে দিবেন আল্লাহর রহমতের আশা করে বসে আছে অলস ব্যক্তি রহমতের আশা বেকার এর কোনো মূল্য নেই যে ব্যক্তি আমল করে সেই ব্যক্তির রহমতের আশার অনেক মূল্য আছে আল্লাহ তালার কাছে আমার ছোটোকালে গ্রামের কথা মনে পড়ে এক লোক ছিলেন তাকে ভাই ডাকতাম গ্রামের ভাই আর কি বয়স আমার অনেক বড় আল্লাহ আল্লাহতালা ওনাকে মাফ করে দিন জান্নাতে ফিরদা হাসিন রসিভ করুন ইন্তেকাল করে ফেলেছেন তাকে আপনারা চিনেন না এটা কোনো জিবাত হবে না আমি ওনাকে দেখেছি অনেক ত্রুটি করেছেন নামাজ কালাম ইত্যাদির ব্যাপারে ওনার বাড়ির সামনে একটা কবরস্থাম আছে ডেইলি তিনশোটা পার হয়ে বাড়িতে আসা যাওয়া করেন একদিন বললাম একটু এখানে ওরা কোন বসে আছে একটু ভয় লাগে না আপনার কোন ভয় আসে না তো বলে আরে আল্লাহ ভাসা আল্লা তারা কি এত কঠিন কি আল্লাহ তো বহুত রহমতের কথা শুনেছি দিবেন পার করে এখন আল্লাহর রহমতের আশা খারাপ না আলহামদুলিল্লাহ এটা খুব পজিটিভ কাকে আল্লাহ রহমত করবেন কাকে করবেন আমরা কে বলতে পারি না কিন্তু এত কোরআন হাদিস তো আমাদেরকে আল্লাহ তালা ভয় দেখিয়েছেন আমল করার জন্য এখন আমল না করে শুধু রহমতের উপর বসে থাকা এটা ঠিক নয় মাঝে কিছু হাদিস আমরা শুনেছি সই বখারির একটা হাদিস শুনেছি যে আমল ছিল না তারপরে খুঁজে পাওয়া গেল কি মানুষকে মাফ করে দিয়েছে দেনা ক্ষেত্রে খুব ইজি করেছে তো এগুলোর অর্থ এই নয় যে তারা কোনো আমলি করেননি উগুলার মধ্যে অনেক কথা আছে তার অর্থ হচ্ছে যে আসলে তাদের নিজেদের কাছে মনে হয়েছে এটা কোনো আমলি হলো না আর কাউকে যদি আল্লাহ তালা নিজস্ব ইচ্ছায় মাফ করে দিয়ে থাকেন আল্লাহ তালার এই অথরিটি আছে নো ডাউট এবং আল্লাহ তালা কাকে মাফ করবেন সেটা কি আমরা সবাই জানি আমি কি কনফার্ম হয়ে গেছি আল্লাহ আমাকে মাফ করে দেবেন আর আমার আমল করা লাগবে না ও দুই একটা হাদিস আছে সেই হাদিসের ভিত্তিতে রহমত আশা করে বসে থাকবো তাহলে এটা হবে আমার জন্য প্রচন্ড ক্ষতির কারণ আল্লাহ তারা নিজে আমলের কথা এতবার বলেছেন তোমরা আমল করো আমল করো আমল করো আল্লাহ দেখবেন তোমাদের আমল দেখবেন তখন দেখেছেন আখেরা আমাদের আমলের কারণে আল্লাহর নবী তার দেখবেন। তখন তিনি খুশি হয়ে যাবেন এই যে উম্মত আমার আমার উম্মতের এই মেম্বার এত কষ্ট করেছে এত আমল করেছে ফল মিনু মোমেনরাও দেখবে দুনিয়াতেও দেখে আখরাতেও দেখবে আমল ইত্যাদি আমল করব না আর বলবো আল্লাহ রহমতে পার হয়ে যাব এটা ঠিক নয় আবার কেউ কেউ আছে তারা আরেকজনের পার হতে চায় আমাকে একজন বললেন কোন এক জায়গা থেকে এক লোক এসেছে দিন ইসলামের ব্যাপারে তার তেমন কোনো আমল করতে দেখা যায় না নামাজ কালামের অনেক দুর্বলতা এক বড় ব্যবসায়ী তার সঙ্গে লন্ডনে আমার একজন মুসলিম দেখা সাক্ষাৎ হলো আমি তাকে নামাজের দাওয়াত শিখার দাওয়াত দিলাম আমল করার জন্য শরীয়তের কথা আলোচনা করলাম অনেক কিছু তে এক পর্যায়ে উনি বলেন দেখেন আমল করে করে জান্নাতে যাওয়া এত সহজ না এত সহজ না তার চেয়ে শর্টকাট রাস্তা ধরাটাই ভালো তো শর্টকাট রাস্তা কি বলে আল্লাহ তালার কোনো বুজুর্গ পাওয়া গেলে তার পিছনে তাকে ধরবেন ভালো করে তার উচিলায় পার হয়ে যাবেন এটা সহজ এত আমল করে কি জান্নাতে যাওয়া যায় শয়দান মানুষকে কি ধোকার মধ্যে রেখেছে এবং এটা একটা গল্প বাস্তব কথা এরকম অনেক লোকে বিশ্বাস করে এবং তাদেরকে হাদিয়ে তোফা খাওয়াই দিয়ে তাদেরকে কিছু খুশি করে দিয়ে তারা তাদের উচিলায় পার হয়ে যাবে ওনারা অনেক লোকে পার করে দেবেন এইরকম একটা ইম্প্রেশন তারা দান করার চেষ্টা করে। মানুষ এই ধোকার মধ্যে আছে যার ফলে তারা দুনিয়ার দিকে মনোযোগ দেবে আর আমল করা লাগবে না তারা দুনিয়া নিয়ে খুব কামাই করবে আর একটু হাদিয়া তোফা দিয়ে আসবে তারা মনে করে নিয়েছে মধ্যস্থতাকারী আল্লাহ তালার সঙ্গে সুপারিশ করে হবে তাদের জন্য তাদেরকে পার করে দেবে এটা বড় ধরনের একটি ধোকা এই প্রতারণায় অনেক মুসলমানরা বসবাস করছে এবং এই ধোকায় পড়ে খালি হাতে আল্লাহ তালার কাছে চলে গেছে তাই আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি যে দুনিয়ার এই সম্পদ দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার নিয়ামত আখেরাতের তুলনায় কিছুই না মহাসমুদ্রের মহাসাগরের মধ্যে একটা আঙ্গুল ঢুকিয়ে দিলে যতটুকুন পানি উঠে আঙ্গুলের সাথে এক ফোঁটা পানির বেশি উঠে না নয় দুই ফুটায় উঠলো নয় তিন ফুটায় উঠলো আর গোটা এই সাগর মহাসাগর মহাসমুদ্র পড়ে থাকলো সেটা হচ্ছে আখেরাতের মতো আর এই এক দুই ফুটা পানি হচ্ছে দুনিয়ার এক্সাম্পল তো যেই ব্যক্তি এই পানির একটি দুটি ফোটাকেই এত গুরুত্ব দিল আর এটাকেই পাওয়ার জন্য অস্থির হয়ে গেলো তার সামনে পড়ে আছে এই সমুদ্র যে সমুদ্র তার এন্তজারে আছে ওইখানে এত বড় জিন্দিগি থাকবে আখের হাতে ওই জিন্দিগিতে পাশ করা ফেল করা ওই জিন্দিগিতে ব্যর্থ হওয়া ওই জিন্দিগিতে সফল কাম হওয়া কত বড় ব্যাপার কত বড় ব্যাপার ওখানে ফেল করা মানে চূড়ান্ত ফেল দুনিয়াতে কেউ যদি ভালো করে খাওয়া দাওয়া করেন খুব ধনশালী হন তার জীবনটা আমাদের হিসাবে খুব ভালো গেল ঠিক আছে আর যে ব্যক্তি একটু টানাটানিতে আছে তার একটু কষ্ট যায় কিন্তু দিন তো সবারই যায় সবারই চলে যাচ্ছে এই মুসিবতটা এত বড়ো মুসিবত না কিন্তু আখেরাতে যদি জাহান নামে পড়ে যেতে হয় সেই মুসিবতটার তুলনায় দুনিয়ার কষ্ট চিন্তা করতে গেলে অতি সামান্য না অতি সামান্য তো কাজেই আখেরাতের কষ্টকে কোন রকমে অ্যাকসেপ্ট করা যাবে না কোনো রকমে আমার জন্য আমি আখরাতের ব্যাপারে আমার জীবন সেইভাবে পরিচালনা করতেই হবে দর্শক মন্ডলী আমরা আরেকটি হাতিসের দিকে এখন যাব দুনিয়ার যে কত মূল্যহীন কিছুই না আখেরাতের তুলনায় আসলে এগুলো জানাতে না গেলে বুঝে আসবে এখন যারা সুখ সম্ভোগের সামগ্রীগুলো তালাস করছি এবং অনেক সুখ পাই সেগুলোর মধ্যে মনে করি তারা যখন জান্নাতে যাব তখন নিজেকে বোকা মনে করব আমি কি মনে করেছিলাম এমন কি জান্নাতে গেলেও অনেকে আফসোস করব। কারণ আমি আর একটু আমল করলে জান্নাতের হাই কোয়ালিটিতে যেতে পারতাম এবং আমি কেন এত ভোগ বিলাসের দিকে চলে গিয়েছিলাম আমার নিজের প্রতি ধিক্ষার হবে তখন নবী করিম সাল্লাই আমাদেরকে ওই বিপদের দিন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন কত হাদিস তিনি বলেছেন কত এক্সাম্পল দিয়েছেন এই যে একটা এক্সাম্পল দেখছেন আর এক বাস্তব এক্সাম্পল তিনি নিয়ে এসেছেন বাস্তবে একটা যিনি দেখিয়েছেন কথার এক্সাম্পল নয় তিনি একদিন মদিনার বাজারে যাচ্ছিলেন বাজারের উপকণ্ঠে একটি মরা গাধার লাশ পড়ে আছে দর্শক মন্ডলী আমাদের বিরতির সময় হয়ে গেছে কাহিনিটা আমরা বিরতির পরে শুনি ইনশাল্লাহ অবিল্লাই তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাশক মন্ডলী বিরতির পূর্বে আমরা দুনিয়া কত তুচ্ছ তার এক্সাম্পল দেওয়ার জন্য নবী করিম সাল্লিম একটি মরা গাধার এক্সাম্পল আমরা শোনার হাদিসে এসেছিলাম নবী করিম সাল্লি সালাম কয়েকজন সাহাবীর সাথে একসঙ্গে বাজারে দিকে আসছিলেন বা বাজারের পাশে ছিলেন এক সাইডে পথের ধারে একটি মরা গাধার লাশ পড়ে আছে তখন তিনি কি করলেন একটু এগিয়ে গেলেন লাস্টার দিকে বা মরা এই তার ডেট বডির দিকে মরা গাধার কান টা টেনে ধরলেন কানটাইভাবে ধরলেন উঁচু করে ধরলেন কিছুটা ধরে বললেন হাম কে আছ এটা কিনে নিয়ে যাবে এক দেড় হামে মাত্র এক দেড় হাম দাম এক দেড় হাম পয়সা আর কি টাকা না টাকা হলো বা রুপি হলো দিনার স্বর্ণ বড়টা। ছোটোটা খুচরাটা হলো দেড়হাম অতি নগণ্য একটি দেড়হাম মাত্র দাম কেউ আছো এক দেড়হামে কিনে নিয়ে যাবে ফা কুমানু হাবু আন্নাহু লি ইয়ার আসুল এক দেড় তো দূরের কথা ফ্রি দিলেও তো আমরা এটা নেব না কেউ বিনামূল্যেও নেব না প্রমানাসনা বিহি এটা নিয়ে কি করব আমরা তো কোনো কাজে লাগার জিনিস না কলা আতু হেব্বু না আন্নাহু লাকুম তিনি বলেন কেউ চাও না এটা নিতে কেউ নেবে না কারো পছন্দ হলো না কালু অনে হাইয়ান কানে আইবান যে জিন্দা হলেও গাধা এটার মধ্যেও দোষ আছে তার মানে একটু যাদের অবস্থা ভালো তারা গাধার উপরে চড়ে না আরব দেশে তারা চড়বে উঁটের উপরে অথবা ঘোড়ার উপরে গাধার উপরে খরচরের উপরে চড়ে কারা যারা গরিব প্রকৃতির উঁট এবং ঘোড়া জোগাড় করতে পারেনি তারা যে জিন্দা থাকলে তো আমরা অনেকে এরকম জানোয়াটা নিতাম না আমরা আমাদের বাড়িতে রাখি না কারণ গাধার আওয়াজ বিকট আওয়াজ বেখাপা আওয়াজ একটু যারা ধনী সম্প্রদায়ের লোক তারা ওটা রাখেন না ওটা রাখাটা একটা আইবের লক্ষণ ও আচ্ছা ওদের বাড়িতে গাধা আছে তার মানে এরা খুব গরিব এরকম অনেকেই তো আমরা এই জিন্দা অবস্থায় নিতাম না এখন তো এটা মরে গেছে এখন তো নেওয়ার প্রশ্নে আসে না হয়তো জিন্দা অবস্থা কেউ নিতে পারে সে ঠিক আছে কোনো কাজে লাগলো এই মরাটাকে কে নিবে ফাই ফু মাইয় মরে গেছে এখন নেবে কে নিয়ে কি কাজে লাগবে আর কাজ তো কথা দুর্গন্ধে তো বাড়িতে থাকা যাবে না এটা কোনো খাওয়ার জিনিস না কোনো কাজে লাগানোর জিনিস না তিনি বললেন কসম এই দুনিয়া তোমাদের কাছে যে আকর্ষণীয় হয়ে ফুটে উঠেছে এই দুনিয়া আল্লাহ তালার কাছে এই গাধার চেয়েও আরো কম মূল্যের জিনিস তোমাদের জন্য আল্লাহর তো দুনিয়ার নিজের দরকার নেই আমাদের জন্য দুনিয়াকে সৃষ্টি করেছে। যে আমাদের দুনিয়ার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা আখ রাতে চিন্তা করতে গেলে মরা গাধার থেকেও কম মূল্যবান অর্থাৎ যখন দুনিয়ার মোহটা মানুষের মনে ঢুকে ওই মোহের দুনিয়া লোভের দুনিয়া ওটা এত ক্ষতিকর এত খারাপ জিনিস তাই বলে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার যান বাঁচানোর জন্য যেগুলো আমরা জোগাড় করি এগুলো এত খারাপ না এগুলো আল্লাহ তালার কাছে এত নিন্দনীয় নয় এগুলো কথা হাদিস আমরা শুনেছি যে এগুলো আল্লাহ তালার কাছে বড় নেমল আপনি কষ্ট করে পরিবার পরিজনের জন্য যা রুজি রোজগার করেন দোকানদারি করে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে রিক্সা টেনে যা কিছু করেন আপনি এগুলো প্রত্যেকটি লোকমা আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার খায় প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে সবাব দান করবেন সেই দুনিয়া এত নিন্দা করেনি আল্লাহ তালা কিন্তু যখন দুনিয়ার মহ সম্পদে বাড়ার প্রতিযোগিতা নেশা মানুষকে পেয়ে বসে আর সেই কারণে মানুষ আখেরাতকে কোরবান করে দেয় হালাল হারামের কোনো পরোয়া করে না আরেক আরেকজনের সম্পত্তি কেড়ে নিয়ে বড়লোক হওয়ার কি চেষ্টা কি প্রতিযোগিতা এইটা যখন করে তখন এই মোরা গাধার পচা লাশের থেকেও দুনিয়া আল্লাহর কাছে নিন্দনীয় খুবই খারাপ আপনার জন্য ক্ষতির কারণ আপনি কি পচা জিনিস এরা আগ্রহ করেছেন আপনি কি ট্যার পেয়েছেন যখন এই রকম লোভের ভিত্তিতে আপনি দুনিয়া দিকে ছুটতে থাকেন আর এই দুনিয়া মানুষকে আজকে কত অন্যায় অপকর্মের দিকে ঠেকে দিল কিছু টাকার জন্য তার কাছ থেকে নিতে হবে সে মানুষকে হত্যা করতে মানুষ উদ্যত হয়ে যায় ইচ্ছাটা করে না একটা লোকে টাকা করে নিতে হবে ব্যবসায়ী এরকম অনেক ঘটনা হয়েছে ব্যবসায়ী পাঁচ লাখ টাকা উঠিয়েছে ব্যাঙ্ক থেকে কর্মচারীদের বেতন দেবে যাচ্ছে গাড়িতে করে গাড়িতে উঠার সময় নামার সময় তার টাকা সময় নিতে এসছে বাধা দেওয়ার কারণে তাকে হত্যা করেছে গুলি করেছে অথবা তাকে নাইফ দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ব্যাগ নিয়ে চলে গেছে টাকার জন্য পাঁচ লাখ না হতে পারে পঞ্চাশ হাজারও পাঁচ দশ হার জন্য মানুষ মেরে ফেলেছে এমন ঘটনাও পাওয়া যায় তাহলে এই মরা গাধার চেয়ে খারাপ হলো না কত কলুষিত মানুষের লোভ এই লোভের কারণে মানুষ সীমা লঙ্ঘন করে মানুষ যখন হারামের দিকে হাত বাড়ায় অনৈতিক পন্থায় এগিয়ে যায় আজকে যারা ড্রাগস সাপ্লাই দিচ্ছে সমাজের মধ্যে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে মাদক ব্যবসা যারা করে যুব সমাজের মধ্যে সাপ্লাই দিচ্ছে এবং এর কারণে আপনারা জানেন বিভিন্ন দেশে যুব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তায় পা বাড়িয়ে ড্রাগের রাস্তায় পাওয়া বাড়িয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছে এই ব্যবসায় গোড়ায় যান আপনি দেখবেন কিছু সংখ্যক লোক যারা অঢেল সম্পত্তি অর্জন করতে চায় তারা এর হতা এর নিয়ন্ত্রক তারা তাদের সঙ্গে আবার আইন প্রয়োগকারী সংস্থারও যোগাযোগ থাকে তারা তাদেরকে একটা কমিশন দেয় একটা পার্সেন্টেজ দেয় এইভাবে একটা নেটওয়ার্ক সমাজের মধ্যে দুর্নীতিপরায়ণ লোকদের মধ্যে আছে প্রশাসনিক লেভেলেও তাদের অস্তিত্ব রয়েছে জাতিকে নেতৃত্ব দেয়া যারা দেয় তাদের মধ্যে এই ধরনের লোক রয়েছে এইভাবে করে দেখবেন কিছু সংখ্যক লোভী দুনিয়ার মোহে পতিত লোকগুলো এত অন্যায় করতে পারে যা অন্য কোন মাহলুক করতে পারে না এইজন্য এই রকম এত খারাপ জিনিস থেকে কিভাবে উম্মতকে রক্ষা করা যায় রাসুল্লাহ সাল্লাম এই মরা গাধার কানটা ধরে টেনে সাহাবিদেরকে একটা সিন তৈরি করলেন তিনি এমন সুন্দর শিক্ষক ছিলেন একটা ভারী প্র্যাকটিক্যাল ক্লাস নিলেন তিনি আসলে আমরা ওনার হাদিসিখে কত কিছু শিখতে হয় তাই না শিক্ষা কীভাবে প্র্যাকটিক্যালই দেখাবে এবং তিনি এত আন্তরিক তিনি চান এইভাবে এক্সাম্পল দিয়ে দেখাতে এমন বাস্তব এক্সাম্পল যারা ওই সাহাবিরে তখন ওনাকে ঘিরে বসেছিলেন তাদের কাছে কেমন লেগেছে তাদের হৃদয়ে কীভাবে কথাটা পৌঁছেছে মরা লাশের কাণ্ঠা ধরে টেনে বলছেন কেনি এটা তার হত তারা হতবিবাহ হয়ে গেছে হতভম্ব এটা কি নিবে তার মাধ্যমে তিনি কি লেসন দিলেন আমরা যারা তা সাক্ষাৎ করতে দেখিনি বা সাক্ষাতে ছিলাম না কিন্তু এখন আমরা যেভাবে শুনলাম আমাদের কাছে দৃশ্যটা ফুটে উঠেছে যে ভ্যারি ক্লিয়ার এক্সাম্পল রসুল্লাহ সাল্লা সাল্লাম এভাবেই কথার মাধ্যমে নাসিহাতের মাধ্যমে উপমা দিয়ে প্র্যাকটিক্যাল মিনসগুলো ব্যবহার করে উপায় উপকরণ ব্যবহার করে উম্মতকে শিক্ষা দিয়েছেন তিনি উম্মতের জন্য কত খেয়াল করেছেন কিভাবে উম্মতকে দিনমুখী রাখা যায় কিভাবে উম্মতকে দুনিয়া যে আখেরাতকে ভুলিয়ে দেবে সেখান থেকে সরিয়ে আনা যায় আর ইমাম বখার ইমাম মুসলেম এই সমস্ত ইমামগ হাদিস থেকে এই সুন্দর সুন্দর রত্নগুলোকে বাসাই করে ওনারা যে কিতাবের নাম দিয়েছেন যেটা আমরা আলোচনা করছি যে চ্যাপ্টারের নাম দিয়েছেন ইমাম বখারের নাম দিয়েছেন কিতাবুর রেখাক অর্থাৎ চ্যাপ্টার অফ রেখাক আর ইমাম মুসলমান দিয়েছেন কিতাবর রাখায় একই জিনিস আর সেখানেই যে যে হাদিসগুলো আমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দেবে দুনিয়ার মোহ কমিয়ে দিবে অন্তরে আল্লাহ সৃষ্টি করবে এই হাদিসগুলো যে আমরা শুনছি শুনে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা যেন সেগুলো আমাদের দিলের মধ্যে ধরে রাখেন আমাদের দিলকে যেন আল্লাহ তালা নরম করে দেন শক্ত যেন না হয়ে যায় আমরা যেন দুনিয়ার মোহে কখনো না পড়ি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যে আমি যাকে ইচ্ছা হেদায়ত দান করি আবার যাকে ইচ্ছা গোমরাহিতে ফেলে দি। তো আমার এক অমুসলিম বন্ধুর প্রশ্ন আল্লাহ আমাকে কেন হেদায়ত দান করেননি কারণ তার হাতে যদি হেদায়তের ক্ষমতা থাকে তাহলে তো আমি যদি আল্লাহ আবার অনেক জায়গায় আছে আল্লাহ বলেছেন হে লোকেরা তোমরা সবাই ইসলামের রাস্তা চলে আস উল মেকআ সমস্ত মানুষকে বলেছো কোরআন নাজুল করেছেন হুদালিন সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা কি বলেছেন কোরআন কিছু মানুষের জন্য না যদিও অন্য জায়গায় বলেছেন হুদাল্ল মোত্তাক মুতাকিদের জন্য হেদায়ত তো আল্লাহ তালা আসলে চাওয়াটা কোরআনে যে বলেছেন আল্লাহ যাকে চান হেদায়ত দান করেন যাকে চান গুমরাহ করেন তার অর্থটা হচ্ছে এক নম্বরে যে আল্লাহ তালার হাতেই এই পাওয়ারটা আছে অথরিটিটা আছে তিনি দেওয়ার মালিক তিনি দেবেন এই জিনিসটা জন্য আমরা স্বীকার করি তাহলে আল্লাহর কাছে চাইবো আল্লাহ কাছে মোহতাজ থাকবো তা না হলে আমি যদি মনে করি আল্লাহ কারণ আল্লাহ দেওয়ার দেওয়ার আর কেউ নেই একমাত্র আল্লাহ দেওয়ার আছেন এই যে উলু আল্লাহ তালারি পাওয়ার সেটা আমাকে লেশন দিচ্ছে তুমি আল্লাহর কাছে চাও যদি আমি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ফেলি তাহলে আমার ভিতরে আল্লাহ থেকে মুখাফি সৃষ্টি হয়ে যাবে আমি আল্লাহর কাছে ফকির হয়ে যাব না আমাকে আল্লাহ তাল্লাহ কাছে ভিক্ষা চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হৃদয় দান করেন এখানে এই একটা মেসেজ আছে যে সবাই আল্লাহ কাছে চাও আর এটাই তো এবাদত আল্লাহ কাছে চাওয়াটা আমরা যখন আল্লাহকে চাই এটা বড় ইবাদত এটা দোড়া আর দোড়াও হুয়াল এবার দোয়াটাই তো আসল এবাদত একটা দিক দুই নম্বর দিক হচ্ছে যে আল্লাহ আল্লাহতলা হেদায়ত দেন এই স্যাংশনটা আল্লাহর পক্ষ থেকে হওয়া লাগে এখন স্যাংশনটা কার পক্ষে হয় যে ব্যক্তি চায় তার পক্ষে এই স্যাংশনটা হয় বরাদ্দটা তার পক্ষে হয় আর যে চায় না তাকে আল্লাহ জোর করে ঢুকাই দিবেন হেদায়াত ইনজেকশন করে দিয়ে দিবেন না এমন বাধ্য করে আল্লাহ তালা কাউকে হেদায়াত ইকর হাফিদিন জোর জবরদস্তি আল্লাহ তালা দিন শেখাবেন না কাউকে তিনি অন্য আয়তে বলেছেন যদি আল্লাহ চাইতেন শক্তি প্রয়োগ করতেন তাহলে ফেরোজ দিয়ে শাস্তি দিয়ে যে কাফের হবিতে মার দিয়ে শেষ করে ফেলবো তাহলে একটা লোকহার আল্লাহ তালার কাছে এত শাস্তি আছে কাফের হওয়ার চিন্তাই করতে পারতো না অবিল্লাহ তৌফিক সালাম আলাইকুম রহমতুল্লাহ